রিংডোস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথাদান সিরা সিরিজের আজকের পর্বে আমাদের আলোচনা যে ঘটনাকে নিয়ে সেটি হচ্ছে গজবতুল বদর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 এই বিশ্বজগতের মালিক আল্লা সুবানওয়াত আলা তাদের বিজয় করেছেন বদরের যুদ্ধ নিয়ে আলোচনা বেশ দীর্ঘ এই সিরাত সিরিজে আমরা একাধিক পর্বজুড়ে বদর নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আজ আমরা আলোচনা করব এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নিঃসন্দেহে আল্লাহতালা এই যুদ্ধকে তাক দিয়ে লিখে রেখেছেন বলেই এই যুদ্ধ সংঘটিত হয়েছে কিন্তু এই যুদ্ধের একটা পটভূমি আছে আর তালাই সেই পটভূমি নির্মাণ করেছেন আমরা শুরুর দিকে আলোচনা করব কোন ঘটনাগুলো ধারাবাহিকতায় বা কিসের রেশ ধরে বদরের যুদ্ধে উভয় দল মুখোমুখি হয়েছে মজার বিষয় হল বদরের যুদ্ধের মতো একটি বিশাল যুদ্ধ হতে যাচ্ছে এই ব্যাপারে মুসলিমদের কোনো ধারণাই ছিল না কিন্তু ঘটনার পরিক্রমায় আল্লাহলা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন যে মুসলিমরা এই যুদ্ধে অংশ নিয়েছে এবং আল্লাহর ইচ্ছায় বিজয় হয়েছে আমরা শীঘ্রই সেই আলোচনা আসছি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 যুদ্ধ তাদের সাথে অবসম্ভাবেই এবং কোরাইশা সেটা বুঝতে পেরেছিল তাই মুসলিমরা মদিনা চলে আসার পরেও তারা মুসলিমদেরকে নিজেদের জন্য অস্তিত্বের হুমকিস্বরূপ মনে করতে থাকে মদিনা রাষ্ট্রকে তারা একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে থাকে এর প্রমাণ আমরা পাই সাহাদিবিন মোয়াজ রদ্লাহ আনহো এবং আবুজাহালের একটি কথোপকথনে যেখানে আবুজাহেল সাহাদিবিন মোয়াজকে হুমকি দিয়েছিল মদিনায় মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম এবং মুসলিমদের আশ্রয় দেওয়ার কারণে উত্তরে সা আদিবিন মোয়াজ হুমকি দে বলেন বেশি বাড়াবাড়ি করলে তারাও কুরাইশদের পর্বে আমরা কয়েকটি সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছিলাম এর মধ্যে একটি হল গাজিরা এই গাজুয়াকে বলা যেতে পারে বদরের যুদ্ধের পটভূমির প্রথম স্টেজ এই অভিযানে মুসলিমদের লক্ষ্য ছিল কুরাইশদের একটি কাফেলাকে আক্রমণ করা কিন্তু তারা সেবার কুরাইশদের কাফেলাকে হাতে নাগালে পাইনি বলে কোন হতাহতের ঘটনা ঘটেনি বদরের পটভূমির দ্বিতীয় স্টেজ বলা যেতে পারে সারিয়ায় নাখলাকে এই অভিযান আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লা রসুসাল্ল আলী ওয়াসাল্লাম কিছু মুজাহিদ সাহাবিকে কুরাইসের একটি কাফেলা নজরদারি করার উদ্দেশ্যে একটি অভিযান প্রেরণ করেন কিন্তু তারা নিজ থেকেই সেই কাফেলাকে আক্রমণ করেন এবং সেটা তারা করেছিলেন হারাম মাসে অথবা আশারুল হরুমের চারটি মাসের একটি মাসে হারাব মাসগুলোতে আরবরা যুদ্ধবিগ্রহ করা থেকে বিরত থাকত কিন্তু মুসলিমরা হারাব মাসে এই আক্রমণ পরিচালনা করায় বিষয়টা বেশ সোরগলে জন্ম দেয় এবং কাফিররা এ থেকে ফায়দা নুটার চেষ্টা করে এই ঘটনা মুসলিম বনাম কোরাইশ সংঘাতে নতুন মাত্রা যোগ করে কাফেলা আক্রমণের এই স্ট্র্যাটেজি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা কৌশল রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম এর মাধ্যমে কুরাইশদের অর্থনীতিতে আঘাত হানতে চেয়েছিলেন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 শীতকালের কাফেলাটি যেত ইমেনের উদ্দেশ্যে আর গরমকালে শামের উদ্দেশ্যে অর্থাৎ সিরিয়ার উদ্দেশ্যে এই দুটো কাফেলা ছিল অনেক অনেক বড় এই কাফেলাগুলোতে মক্কা লোকেরা তাদের সমস্ত অর্থ বিনিয়োগ করত কুরাইস্তের ব্যবসা একটা বড় চালিকা শক্তি ছিল এই দুটো কাফেলা আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসাল্লাম এমনই একটি বড় কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেন আগের যে দুটো অভিযান পরিচালিত হয়েছিল সেগুলোর উদ্দেশ্যই ছিল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 সম্ভবত সে কারণে কোরআসরা এই কাফেলায় মুসলিমদের থেকে দখল করার অর্থসম্পদ সম্পদ করতে সক্ষম হয় কোরাইশদের কাফেলার অবস্থান ও গতিপথের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য রসুল্লাহ আলীহাসাল্লাম তার শক্তিশালী ইন্টেলিজেন্স টিমের লোকদের কাজে লাগালেন তাদের মাধ্যমে তিনি নিয়মিত শত্রুপক্ষের ব্যাপারে তথ্য সংগ্রহ করতেন কোরাইসদের কাফেলা পাঠানোর খবর পাওয়া মাত্র রসুল্লাহ সাল্লু আলী হুয়াশাল্লাম সেই কাফেলার খোঁজ নেওয়ার জন্য গুপ্তচর পাঠান বাসবাস ইবিন আমর রাজ আনহু তথ্য জোগাড় করে সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের বাসায় এলেন সেই সময় রসুল্লাহ সাল্লু আলী হাসলামের ঘরে ছিলেন শুধুমাত্র আনাস রহু ও বাসবাস আনাস ইবিন মালিকের বয়স মাত্র তখন সাত বাসবাস রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে কোরাইশের কাফেলার অবস্থান সম্পর্কে তথ্য দিলেন কোন কোন বর্ণনা এসেছে নবীজি সাল্লু আলী আসাল্লাম তালহা এবং জাইদ রাজ আনহুমাকেও তথ্য সংগ্রহের জন্য পাঠান কাফেলার সম্পর্কে তথ্য পেয়ে রসুল্লাহ সাল্লু আলী হাসালাম দ্রুত বের হয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বললেন আমরা একটা অভিযানে বের হব আমাদের লোক দরকার যাদের সাথে এই মুহূর্তে চলার মতো বাহন প্রস্তুত আছে শুধু তারা এস অনেকেই তাদের চরার উপযোগী জন্তু মদিনার নিকটস্থ পাহাড়ে ঘাস খাওয়ানোর জন্য রেখে এসেছিল তারা সেগুলো আনার জন্য রসুল্লাহ সাল্লাহু আলী হাসলামের কাছে অনুমতি চাইল তিনি বললেন না শুধু তারাই যোগ দেবে যাদের বাহন প্রস্তুত আছে রসুল্লা সাল্লিউসাল্লাম একদমই দেরি করতে চাচ্ছিলেন না প্রস্তুতির জন্য তিনি আলাদাভাবে সময় নষ্ট করতে চাননি আর এই কারণেই এই অভিযানে অংশগ্রহণকারীর সংখ্যা খুব কম ছিল মুসলিমদের মধ্যে সেই সময় যুদ্ধ করার মতো অন্তত পনেরোশো যোদ্ধা গণনা করা হয়েছিল কিন্তু এই অভিযানে অংশ নিতে পেরেছিল মাত্র ৩১৩ জন মতান্তরে ৩১৭ বা তিনশো জন। জন আবুসুফানের অধীনস্থ কাফেলাটি দখল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য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 উপরন্তু কোরাইশদের সে কাফেলায় ছিল হাত থেকে হাতিনিয়ে নেওয়া সম্পদ মুহাজির সম্পদ ফিরে পাওয়া ছিল এই অভিযানের উদ্দেশ্য যখন এই অভিযানের উদ্দেশ্য আলী হচ্ছিলেন তখন মুসলিমদের ধারণাও ছিল না আসলে কি হতে যাচ্ছে কারণ তারা যাচ্ছিলেন এমন একটা কাফেলা আক্রমণ করতে যেই কাফেলায় মাত্র ত্রিশ থেকে চল্লিশ জন মসরিদ ছিল আর অন্যদিকে মুসলিমদের সংখ্যা ছিল তিনশো থেকেও বেশি অর্থাৎ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 আর তাই কাফেলা আক্রমণ করার একটি সহজ অভিযানে গিয়ে মুসলিমদের ক্রাইশদের মুখোমুখি হলো বদরের প্রান্তরে এমন এক দিনে যাকে আল্লাহ বলেছেন ইয়াওমালফর কান বা মীমাংসার দিন আনফালের আনফানের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের ওপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফায়সালার দিনে যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনা দল অন্যদিকে কোরাইশ কাফেলা নিরাপত্তা নিয়ে আবুসুফিয়ান বেশ সতর্ক ছিলেন কারণ গত কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যা এর আগে কখনো ঘটেনি সে সময়ে মরুভূমির রাস্তা ধরে কাফেলা যাতায়াত ছিল বেশ ঝুঁকিপূর্ণ কোন আইনশৃঙ্খলা বাহিনী বা হাইওয়ে পুলিশ বলে কিছু ছিল না কাফেলা আক্রমণ করে সম্পদ লুটপাট ছিল নিয়মিত ঘটনা আরবের সবগুলো গোত্রের কাফেলা মরুর রাস্তা নিরাপত্তাহীনতায় ভুক্ত কিন্তু ব্যতিক্রম ছিল কুরাইসদের কাফেলা তাদের কাফেলা কোন গোত্র আক্রমণ করত না কারণ আগে আমরা বলেছি পুরো আরব জুড়ে কুরাইশদের বিশেষ মর্যাদা ছিল কারণ তারা ছিল কাবা ঘরের অভিভাবক কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে এই সমীকরণ বদলে যায় মুসলিমরা কুরাইশদের কাফেলা আক্রমণ করার দুঃসাহস দেখায় আর তাই এবার আবু সুফিয়ান আগে থেকেই বেশ সতর্ক এর আগে ঘন ঘন বেশ কিছু কাফেলা আক্রমণ হওয়ায় আবুজাহেল তার লোকদের মুসলিমদের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আগেই সাবধান করে দিয়েছিল আবু সুফিয়ান ও রসুল্লাহ সাল্লি হাসালামের অবস্থান জানার জন্য গোয়েন্দা পাঠায় কাফেলা নিয়ে চলতে চলতে আবু সুফিয়ান বদরে পৌঁছে যায় বদর আর মদিরার দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার আবু সুফিয়ানের ইন্টেলিজেন্স টিম খবর দিল তারা দুজনকে দেখেছে কিন্তু কারাই এই দুজন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 কেবল মদিনার লোকেরাই তাদের উঠদের খেজুর খাওয়াবার সামর্থ্য রাখে বাঘেদের জন্য উঠকে খেজুর খাওয়ানো ছিল রীতিমতো বিলাসিতা যাই হোক আবু সুফেন বুঝে ফেলল রসুল্লাহ সাল্লু আলী হাসালাম ও তার অনুসারীরা কাফেলা আক্রমণ করার জন্য আসছে সে ক্রাইস্টের বিশাল কাফেলা রক্ষা করার জন্য দুটো পদক্ষেপ নিল এক সে একটি অপরিচিত রুট ধরে মক্কায় ফিরে যাবার জন্য রওনা দিল যেন মুসলিমরা তাদের খুঁজে না পায় দুই সে কোরাইশদের কাছে সম্ভাব্য আক্রমণের ব্যাপারে জরুরি ভিত্তিতে যোগাযোগ করল এবং কাফেলা রক্ষা করার জন্য অতিরিক্ত সাহায্য চেয়ে খবর পাঠাল দামদামের মাধ্যমে সে কোরাইশদের একটি মেসেজ দিল যে যদি কোরআশরা কাফেলা রক্ষার জন্য সেনা না পাঠায় তবে মুসলিমরা কাফেলা দখল করে নেবে এই সংবাদ দামদম ইবেন আমর আল গিফারিকে দিয়ে পাঠানো হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সে মক্কায় পৌঁছবার আগেই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 প্রথমে ঘরের উপর এবং তারপর পাহাড়ের এক চূড়ার উপর গিয়ে দাঁড়ালো, তারপর সে কুরাইশদের সাবধান করে দিয়ে বলল তিন দিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে কথা বলে লোকটি একটি পাথর নিয়ে পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে মারল পাথরটি মক্কার মাটিতে পড়ামাত্র বিস্ফোরিত হল মক্কার প্রতিটি ঘরে সেই বিস্ফোরণ থেকে ছিটকে আসা বস্তু এসে আঘাত হারল আতিকা এই স্বপ্ন দেখে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি তার ভাই আলা আব্বাস এবং আব্দুল মোতালিবকে বললেন ভাইয়া আল্লাহর কসম আজ রাতে একটা স্বপ্ন দেখে আমার খুব ভয় লাগছে ভয় লাগছে আমাদের ওপর কোনো বিপদ না এসে পড়ে তুমি কাউকে এই স্বপ্নের কথা বলো না কি হয়েছে কি স্বপ্ন দেখেছো তুমি আতিকা তার স্বপ্নের কথা ভাই আব্বাসকে জানালেন আব্বাস সব শুনে বললেন আপা এটা তো এক ভয়াবহ স্বপ্ন তুমি কাউকে এই স্বপ্নের কথা বলো না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 তোমরা যার আব্দুল মুতালিবের পরিবার তোমাদের পরিবারে একটা পুরুষ নবী তো আছেই তাতেও দেখি তোমাদের মন ভরছে না এখন দেখছি তোমরা একটা মহিলা নবী বানিয়ে এনেছ পুরুষ নবী বলতে আবুজাহেল আল্লাহ রসুল্লাহ আলিহাস্লামের কথা ইঙ্গিত করছিল কারণ আল্লাহ রসুল তার চাচা আব্বাস ফুপু আতিকা তারা ছিলেন একই পরিবার বনু হাসিমের সন্তান এরপর আবু জাহেল বলল আতিকা নাকি তিন দিনের আলটিমেটাম দিয়েছে তো ভাবছি এই তিন দিনের অপেক্ষা করে দেখব আদৌ কিছু হয় কিনা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 তবে আমি কসন করে বলছি আমি তার কথার উচিত জবাব দেবই আর এর যদি সে আবার তোমাদের সম্পর্কে এরূপ কথা বলে তবে আমি তাকে ছাড়ব না তিন দিন পর আব্বাস হারামে আবু জাহেলের পাশ দিয়ে হেঁটে গেলেন যাতে আবু জাহেল তাকে ডাক আর এ তিনি আবু জাহেলের দুর্ব্যবহারের প্রতিশোধ পারেন আল আব্বাস বর্ণনা করেন আতিকার স্বপ্ন দেখার পর তৃতীয় দিন সকালের কথা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 বদরে প্রতিবছর বছর আরবরা মেলার আয়োজন করত আর সেখানে বেচা কেনা করত আবুজেল যেতে যেতে সবাইকে বলছিল আমরা সেখানে যাব তিন দিন ধরে উৎসব করব উট করব মদ খাব আর গায়িকারা আমাদের জন্য গান বাজনা পরিবেশন করবে বেদ ইন্দ্রা আমাদের অভিযান ও উৎসব সম্পর্কে জানবে তারা আমাদের সম্মান করবে চলো আমরা এগিয়ে যাই প্রশ্ন আসতে পারে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 الله سبحانه وتعالى سورة عن فارش حد شلشنا من آياتي بولين وَلَا تَكُونُوا كَالَّذِينَ خَرَجُوا مِن دِيَارِهِمْ بَطَرًا وَرِآءَ النَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَاللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيط ارتم رات تادير متوحيونا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 আমরা যুদ্ধ করব আপনার সামনে থেকে আপনার পেছন থেকে আপনার ডানে দাঁড়িয়ে এবং আপনার বামে দাঁড়িয়ে আপনি আপনার রবকে নিয়ে যুদ্ধে অগ্রসর হন আমরাও আপনার সাথে আছি মেঘদাদ রাজ্লাহ আনহুর এই কথাগুলো সবার মনে অন্যরকম একটা আলোড়ন তৈরি করল আবদুল্লাহবিন মাসুদ রজিয়াল্লাহ আনহু তার কথাগুলো এত ভালো লেগেছিল যে তিনি বলেন মেকদাদের মধ্যে আমি সেদিন এমন কিছু দেখেছিলাম আমার মনে হয়েছিল দুনিয়ার সব কিছুর চাইতে বুঝি মেঘদাদের সঙ্গ পাওয়াটা বেশি দামি মিক্তাতের মধ্যে এই দৃঢ়তা দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু আবু বকর অমার মিক্তার রাজিয়াল্লা আনহুম এরা প্রত্যেকে ছিলেন মোহাজির সাহাবি আল্লাহ রসুলসাল্লু আলি হাসাল্লাম মোহাজির সাহাবিদের রেসপন্সে খুব খুশি হয়েছিলেন কিন্তু সেটা যথেষ্ট ছিল না তাই তিনি আবার বললেন তোমরা আমাকে পরামর্শ দাও আবু আর ওমারের মতো সাহাবিদের মত জানার পরেও আল্লাহ চাচ্ছিলেন এর কারণ হল আসলে তিনি আনসারদের কারণ আনসারদের সাথে তার চুক্তি ছিল আনসাররা মোদিনার ভেতরে কোন যুদ্ধ হলে তারা সেই যুদ্ধে অংশ নেবে মোদিনার বাইরে যুদ্ধে যেতে তারা আইনগতভাবে বাধ্য ছিলেন না আর এই কারণেই নবীজ সাল্লাহ আলী স্পষ্টভাবে জানতে চাচ্ছিলেন যে মদিনার বাইরে এরকম একটি যুদ্ধে আনসাররা অংশ নেবেন কিনা বিষয়টি বুঝতে পারলেন সা আদিবেন মোয়াজ রাজু তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি বোধ হয় আমাদের মত জানতে চাইছেন তাই না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তাই এরপর সা আদিবেন মোয়াজ বললেন হে আল্লাহ রসুল আমরা তো আপনার উপর ইমান এনেছি এবং আপনার দাওয়াতকে সত্য বলে মেনে নিয়েছি আমরা সাক্ষ্য দিয়েছি যে বিধান আপনি নিয়ে এসেছেন তা সত্য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 আনসাররা চাইলে বলতে পারতেন যে রসুল্লাহ হয়েছিল ব্যাপারে। কিন্তু তারা সেটা বলেননি বরং তারা সেটা ছিলেনার ভেতরে বা বাইরে রসুলুল্লাহ সাল্লু আলীহাস্লাম সেটাই মনে মনে চাচ্ছিলেন কিছু ঘটনা ঘটে এই ঘটনাগুলো সম্ভবত কোরাইস্তের সাথে যুদ্ধে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়ার আগেই ঘটেছিল যেমন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 মুসলিম বাহিনীতে কোনো মোস্রিক অংশ নেয়নি আয়সারাদু বর্ণনা করেন আল্লাহ রসুল বদরের দিকে যাত্রা করলেন তিনি যখন মদিনা থেকে চার মাইল দূরে হার্রাতুল ওয়াবারাতে পৌঁছলেন তখন এক লোক তার কাছে আসলো। লোকটি বীরত্ব ও সাহসিকতার জন্য বেশ সুপরিচিত ছিল রসুলুল্লাহ সাল্লু আলিহাস্লামের সঙ্গীরা লোকটিকে দেখে বেশ খুশি হলেন লোকটি বলল আমি এসেছি তোমাদের সাথে যেতে এবং যুদ্ধলব্ধ সম্পদ লাভ করতে রসুল্লাহ সাল্লু আলি আসসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করো সে বলল না তখন রসুল্লাহ সাল্লু আলী হাসলাম বললেন তাহলে তুমি ফিরে যাও আমি কোনো মুর্শিকের কাছ থেকে সাহায্য নেব না এরপর সে চলে গেল আমরা যখন সাজানায় পৌঁছলাম তখন আবার লোকটি দেখা মিলল সে আবার একই প্রস্তাব দিল এবং রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম তাকে একই কথা বললেন তুমি ফিরে যাও আমি কোনো মুর্শিকের কাছ থেকে সাহায্য নেব না এরপর লোকটি আবার বাইরে এসে রসুল্লাহকে নাগালে পেল রসুল্লাহ তাকে একই প্রশ্ন আবারও জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহ ও তার রসুলে বিশ্বাস করো এবারে হ্যাঁ করি তখন তাকে বললেন ঠিক আছে। তুমি আমাদের সাথে আল্লাহ এখানে একটা বিষয় সবে সবেমাত্র মুসলিম হওয়া এক ব্যক্তি জিহাদে অংশ নিয়েছে এলম কিংবা তাজকিয়া কিংবা তার্বিয়ার অভাবে তাকে জিহাদে যেতে বারণ করা হয়নি এই যুদ্ধে আমরা দুজন মুসলিমের কথা জানি যারা ইচ্ছা থাকা সত্ত্বেও অংশ নিতে পারেননি তারা হলেন হুজফা বিন ইয়ামান এবং তার পিতা ইয়ামান বিন হাকাম তারা বদরে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু ক্রাইশদের সাথে চুক্তির কারণে তাদেরকে মদিনায় রেখে যাওয়া হয় এদের দুজনকে কুরাইশা একবার আটক করে এবং হত্যার পরিবর্তে কুরাইশা বলে আচ্ছা এদের থেকে ওয়াদা নেওয়া হোক যাতে তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয় খেয়াল করে দেখুন ওনারা মুহাজিদ ছিলেন না এবং মক্কা কিংবা মদিনার অধিবাসীও ছিলেন না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 এতেই প্রমাণ হয় যে একজন মুসলিম যে কোনো পরিস্থিতিতেই তার অঙ্গিকার রক্ষা করবে এবং চুক্তি অবশ্যই রক্ষা করবে বদরের যুদ্ধের সময় মুসলিমদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না তাই তিনজন সাহাবির জন্য একটি করে উঠ বরাদ্দ ছিল তারা পালাক্রমে উঠের পিঠে চড়তেন অন্যান্যদের মতো রসুল্লাহ সাল্লু দুই জন সাহাবির সাথে একটি উঠ ভাগাভাগি করে চড়তেন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 তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রসুল শ্রেষ্ঠ বান্দা একজন সাধারণ মিলিটারি কমান্ডার কখনোই তার সৈনিকদের সাথে তার একটা বাহন শেয়ার করার কথা ভাবতে পারে না কিন্তু আল্লা রসুল সাল্লু আলহাম তাই করে দেখিয়েছেন যখন অন্যদের পালা এসেছে তিনি উট থেকে নেমে নিজের পায়ে হেরেছেন আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম যদি পুরো সময়টা জুড়েও উটের পিঠে চড়তেন সেটা খারাপ কিছু ছিল না কারণ আলী এবং আবুলুবাবা রাদহুমা আন্তরিকভাবেই চাচ্ছিলেন আল্লাহ রসুল যেন উটের পিঠে পুরো সময়টা জুড়ে থাকেন কিন্তু আল্লাহ আলী আসালাম কোন কাজের পুরস্কারই হাতছাড়া করতে চাননি আপাত দৃষ্টিতে যে কাজটি ছোট সেই কাজের পুরস্কার থেকেও নবীজ সাল্লাহ আলিম নিজেকে বঞ্চিত করতে চাননি আর তাই তিনি বলেছেন তোমাদের মতো আমিও আল্লাহর কাছে পুরস্কার প্রত্যাশী তিনি আলী রদি আলা আহকে বলেছেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আমরা আগেই বলেছি কোরাইশদের যুদ্ধে বের হবার কোনো প্রয়োজন ছিল না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 তারা কিন্তু মুনাফিক ছিলেন না তারা ছিলেন ছিলেন সে রক্তারক্তি মুখোমুখি একটি অপছন্দনীয় বিষয় আর মুসলিম বাহিনী হিসেবে এটি ছিল তাদের প্রথম যুদ্ধ যুদ্ধকে অপছন্দ করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি আল্লাহতালা বলেন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 আবুল আহবের কাছ থেকে চার হাজার দীরহামের ঋণ নিয়েছিল সে আল আসিকে বলে তুমি আমার পক্ষ হয়ে এই যুদ্ধে অংশ নাও আমি তোমাকে তাহলে এই ঋণ মাফ করে দেব আবুল আহাবের যুদ্ধে না যাবার কারণ কি এর কারণ সম্ভবত এটাই যে সে ছিল কোনো হাসিম গোত্রের সদস্য আর আল্লাহ রসুলসাল্লু আলী হাসালামও তাই সে হয়তো নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছিল না কারণ আরবে নিজ গোত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা তাদের সাথে যুদ্ধ করাটা ছিল একটা ট্যাবু সে আল্লাহ রসুল সাল্ল আলহামের বার্তার ঘোর বিরোধী ছিল তবে সম্ভবত যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে সে সরাসরি মোকাবেলা করতে চায়নি আর তাই আবু আহাব বদরে অংশ নেয়নি এই একই কারণে আরও বেশ কিছু প্রভাবশালী কোরাইশ নেতা বদরে অংশ নিতে আগ্রহী ছিল না অনেকেই মেনে নিতে পারছিল না যে চাচা হয়ে কিভাবে ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা বাবা হয়ে ছেলের বিরুদ্ধে কিংবা ভাই হয়ে ভাইকে হত্যা করবে আসাবিয়া বা গোত্রপ্রীতির কারণে অনেক কোরআশ এই যুদ্ধে যেতে আগ্রহী ছিল না তারা চাচ্ছিল অন্যরা মুসলিমদের সাথে যুদ্ধ করে পরাজিত করুক আর তারা নিজেরা এর মধ্যে জড়াবে না যেমন উদ্বা এবেন রাবিয়া হাকিম এবেন হিজাম এই লোকগুলো যুদ্ধে যাওয়া বিরোধী ছিল উদ্বা এবেন রাবিয়া ময়দানে পৌঁছে যাওয়ার পরেও এই যুদ্ধকে থামানোর জন্য চেষ্টা করেছিল সে কোরাইশদের বারবার বুঝিয়ে সুঝিয়ে মক্কায় ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু আবু জাহেলের এই যুদ্ধের পক্ষে এত শক্তিশালী ন্যারেটিভ তৈরি করেছিল যে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 যুদ্ধে যাবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যেমন উমাইয়া বিন খালাফের সাথে এমনটা করেছিল আবুজাহেল সাহাদ রাজিয়াল আহু যখন মক্কায় তাওয়াফ করতে এসেছিলেন তখন সে সাহাদ মোয়াজ থেকে শুনেছিল যে আল্লাহ রসুল সাল্লু আলী আসালাম বলেছেন যে উমাইয়াকে মুসলিমরা হত্যা করবে কথা উমাইয়ার মনে ভয় ধরিয়ে দেয় সে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসলামের শত্রু ছিল সত্যি কিন্তু মনে মনে ঠিকই জানত আল্লাহ রসুল যা বলেন সত্যি বলেন তাই সে নিজে বদরে না গিয়ে অন্য একজনকে পাঠাতে চাইল কিন্তু আবুজাহেল তাকে বলল তুমি হলে এই উপত্যকার না গেলে কেমন করে হবে। শেষ পর্যন্ত উমাইনা বিন খালাফ এই যুদ্ধে অংশ নেয় তার বিস্তারিত কাহিনী পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ আবু জাহেল সবার মাঝে এমনভাবে চেতনার বিষ ছড়িয়ে দিল যে সবাই মুসলিমদেরকে হত্যা করার জন্য উন্মত্ত হয়ে উঠল কাজটি ঠিক না ভুল হচ্ছে এটা নিয়ে কোনো প্রকারের উন্মুক্ত আলোচনা করার সুযোগই সে দিল না বরং সে ঝাঝালো ভাষায় সবাইকে যুদ্ধে যাবার জন্য উত্তেজিত করে তুলছিল তাই কুরাইশদের একটি বড় অংশকে এই যুদ্ধে যাবার ব্যাপারে রাজি করতে সে সমর্থ হয় এখানে লক্ষণীয় এক আবুজাহের প্রচেষ্টায় পুরো কুরাইশা কিভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ইসলাম বিদ্বেষ এমনই একটি জিনিস যা মানুষকে অন্ধ করে দেয় আমরা মাক্কি যুগের কাহিনী বর্ণার সময় একটি ঘটনা বর্ণনা করেছিলাম যেখানে উকবা এ আবি মুআ নামের এক মুশ্রিক যে ছিল কোরাইসের মাঝে সবচেয়ে জঘন্য আর নিচু মানসিকতার এক লোক সে একবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের গায়ের উপর সিস্তারত অবস্থায় নাড়ি চাপিয়ে দেয় এরপর ফাঁতিমারা আনহা এসে সেগুলো পরিষ্কার করলে আল্লাহ রসুল উঠে দাঁড়ান এবং তখন নাম ধরে কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে তোয়া করেন তিনি বলেন হে আল্লাহ শাস্তি দাও আবুজাহে উতপা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া আল ওয়ালিদ বিন ওতপা উমাইয়া বিন খালাফ আর উত্পা এ বিন আবে মুদকে এই দু তিনি তিনি জনের নাম উল্লেখ করেছিলেন তবে বর্ণনাকারী একজনের নাম ভুলে যান আবদুল্লাহ এ বিন মাসুদ আহু বলেন এই সাতজনের প্রত্যেকেই বদরে নিহত হয়েছিল আল্লাহ আল্লাহতলা বদরের ময়দানে আল্লাহ রসুলসাল্লু আলি আসালামের দোয়া কবুল করেছিলেন এই জঘন্য লোকগুলোকে সেখানেই হত্যা করেছেন যাই হোক কোরাইশা যাত্রা শুরু করল তাদের সেনা দল ছিল তেরোশো সৈন্যের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 অন্যান্য সম্পর্কেইন ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রপস মিডিয়া অর্গ 2 0 1 5